سَوْحِيدُنَا عِزَّةُ الْمُسْلِمِينَ هِيَ قَدْ قَهَرْنَا عَنِيدًا بَلَوْهُ فَلَا عُثْبَةٌ تَسْتَبِيحُ الْحَيَاةَ وَتَجْعَلُ مِنْهَا دِمَاءَ أَلْحُ وَإِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بالله مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا বেশ কিছুদিন ধরে অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন যে শেখ আপনার আকিদা কি আমরা আপনার আকিদা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চাই কেননা কতক লোক আপনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা বলছে আপনার থেকে এলম নেওয়া যাবে না কারণ মাঝুল বা আকিদা না জানা কোনো ব্যক্তি থেকে এলম নেওয়া উচিত নয় তাদের দাবি এমনটাও হতে পারে আপনি অনলাইনে ইসলাম নিয়ে কথা বলছেন কিন্তু আপনি শিয়া মতাজিলা খারিজি বা অন্য কোনো ভ্রান্ত আকিদাধারী মানুষ নাওয়াজুবিল্লা বিদ্বেষবশত কিছু নামধারী আলেম তো এমনও বলছে যে এই লোক ইয়াহুদিও হতে পারে সে মন কথা বলে মানুষদেরকে বিশেষ করে যুব সমাজকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে তাই শাইফ আমরা তাদের অপপ্রচারের জবাব দেওয়ার জন্য এবং আমাদের অন্তরের পরিতৃপ্তির জন্য আপনার আকিদা সম্পর্কে অবগত হতে চাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি ওই বিষয়টি লক্ষ্য করেছি তাদের এরূপ অপপ্রচারের ফলে আমাদের অনেক সাধারণ মুসলিম ভাই বোন যারা মন প্রাণ দিয়ে দিনকে ভালোবেসে আসছিলেন ইসলাম অনুযায়ী নিজের জীবনকে সাজাতে চাচ্ছিলেন তারা বিভ্রান্তির শিকার হচ্ছেন তাই আজ আমি আপনাদের সামনে আমাদের আকিদার মূল বিষয়গুলো রূপে তুলে ধরার ইচ্ছে করেছি ইনশাআল্লা শুরুতেই বলে নেই আমরা আকিদা গুলো তুলে ধরা হলো এক নম্বর আমরা সাক্ষ্য দিচ্ছি যেবাদতের উপযুক্ত তার কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ বান্দা ও তার রাসুল দুই নম্বর আমরা ইমান এনেছি আল্লাহ তালার প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার রাসুলগণের প্রতি ক্যামত দিবস ও মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি তার গীরের ভালো প্রতি তিন নম্বর আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব তিনি এক ও অদ্বিতীয় আমরা বিশ্বাস করি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রিজিক দাতা। তিনি প্রথম সৃষ্টিকর্তা তিনি পুনরায় সৃষ্টিকর্তা তিনি রাজাধীরাজ সমস্ত জগতের তিনি রব অন্য কেউ নয় চার নম্বর আমরা বিশ্বাস করি তিনি একমাত্র উপাস্য তিনি আমাদের ইলাহ তিনি আমাদের সত্য মাবুদ তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই পাঁচ নম্বর আল্লাহর রয়েছে অতি সুন্দর গুণবাচক নামসমূহ এ সকল গুণের তিনি একক অধিকারী কোনরূপ তাহরিফ তা আতিল তা কিফ তামসিল করা ব্যতীত তার সম্মানিত কিতাবের মাঝে ও শিও রাসুলের মুখ নিঃসিত বাণীতে উপস্থাপিত তার সত্তাগত নাম সমূহের প্রতি আমরা ইমান এনেছি যেমন আল্লাহ সত্তার বর্ণনা করেন কিছুই তার সদৃশ নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ছয় নম্বর আল্লাহর সত্তাগত গুণবাচক নামসমূহের প্রতি আমরা সেরকমই বিশ্বাস রাখি যেমন বিশ্বাস লালন করেছেন সাহবায়ে কারাম এবং সালফেস আলহিন আনহম তারা আল্লাহর সত্ত্বাগত ও গুণবাচক নামসমূহ জানতেন কিন্তু তারা এই নামসমূহের কাইফিয়াত বা আকৃতি প্রকৃতি আল্লাহর উপর ন্যস্ত করেছেন এই নামগুলোর প্রতি তারা ঠিক সেভাবে ইমান এনেছিলেন যেমনি আল্লাহ এগুলো তারা উদ্দেশ্য করেছিলেন তারা বিশ্বাস করতেন রূপক নয় বরং সত্যিকার অর্থে আল্লাহ এ সকল গুণে গুণান্বিত তবে আকৃতি প্রকৃতি আল্লাহর সান অনুযায়ী যেভাবে হলে তার জন্য উপযুক্ত হয় এই নামসমূহ ঠিক তেমনি প্রযোজ্য তার সদৃশ কোনো কিছু নেই আল্লাহ সত্যাগত ও গুণবাচক নাম সমূহের প্রতি আমরা এনেছি যখন কেউ একজন তার কাছে এবং তার ধরন সম্পর্কে জানতে চাইলেন তিনি বললেন আল ইস্তবা উমা আলুমা ঝুল ইমান সমাসীন হওয়ার বিষয়টি জানা আছে কিন্তু তার ধরন প্রকৃতি জানা নেই এই ইমান রাখা ফরজ কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা বেদাত আমরা বিশ্বাস করি হাত দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি আল্লাহ নিজের জন্য যা সাব্যস্ত করেছেন তা তার সান অনুযায়ী বিদ্যমান রয়েছে তার হাত আমাদের হাতের মতো না তার দৃষ্টি আমাদের দৃষ্টির মতো নয় আমরা বিশ্বাস করি আল্লাহ তালা দুনিয়ার আসমানে সেভাবে অবতরণ করেন যেভাবে তার সান মোতাবেক হয় তার ধরন প্রকৃতি আমাদের জানা নেই আল্লাহ তা বা রকা তা আলা সেভাবেই হাসেন যেভাবে তার সান মোতাবেক হয় তিনি যে কোনো মাধ্যম সীমা পরিসীমা আওতা ও পরিধি থেকে মুক্ত আমরা বিশ্বাস করি আরও সুকুরশি সত্য এবং বিশ্বাস করি আল্লাহ এগুলো থেকেও অমোখাপেক্ষী আল্লাহ তাল্লাহ সকল কিছুকে পরিবেষ্টনকারী সকল কিছুর ঊর্ধ্বে সাত নম্বর আমরা বিশ্বাস করি আল্লাহ তাল্লাহ আরও সে তিনি সেও সৃষ্টি সম্পর্কে স্পষ্টভাবে অবগত তিনি সপ্ত আসমানের উপরে তিনি সময় স্থানের সীমার ঊর্ধ্বে আমরা বিশ্বাস করি তিনি শ্রবণ দর্শন ও জানার দিক থেকে সর্বদাই তার সৃষ্টির সাথে রয়েছেন আট নম্বর আমরা ফেরেজ প্রতি ইমান এনেছি আমাদের বিশ্বাস তারা আল্লাহর সৃষ্টির একটি অংশ তারা আল্লাহ কর্তৃক বিভিন্ন কাজে নিয়োজিত তাদের কিছু কাজ হল মানুষকে হেফাজত করা তাদেরকে রক্ষা করা তাদের আমলের হিসাব রাখা তাদের কর্মসমূহ সম্পর্কে কারিমে বর্ণিত ও হাদিসে বর্ণিত প্রতিটি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে কেউ ওহিসক্রান্ত দায়িত্ব প্রাপ্ত কেউবা বা মানুষের রুফ কবজের দায়িত্ব কেউ বৃষ্টির ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কেউ পাহাড়ের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত তারা জিকিরের মজলিসে উপস্থিত হন তারা আমল নিয়ে আকাশপাণে যাত্রা করেন তাদের মধ্যকার কোন শ্রেণী হেফাজতের দায়িত্ব নিয়োজিত হয়ে মানুষের সাথেই রয়েছেন 9 নম্বর আমরা ইমান এনেছি কোরআন সুন্নায় বর্ণিত আল্লাহর কিতাব সমূহের প্রতি আমরা ইব্রাহিম আলীহ সাল্লা সালামের সহিবাগুলোর প্রতি ইমান এনেছি মুসা আলী সাল্লাতামের উপরাবতীর্ণতা রাত প্রতি ইমান এনেছি এক্ষেত্রে বিশেষ দুটি কথা হল এক কোরআনের পূর্বে অবতীর্ণ কিতাব সমূহ আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে অতঃপর এগুলো মানুষের হাতে পাদ্রী ও ধর্মযাজকদের হাতে বিকৃত ও পরিবর্তিত হয়েছে তবে শেষ কিতাব পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন তিনি এরশাদ করেন লাহু নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষক দুই নম্বর কোরআনুল করিম পূর্ববর্তী সকল কিতাবকে রহিতকারী এবং তার সত্যায়নকারী ইসলামী শরীয়ত তাহিদের আকিদাকে বিধিবদ্ধ করেছে আকিদার দিক থেকে সকল নবীর আকিদা এক অভিন্ন ইসলামী শরীয়ত হচ্ছে সর্বশেষ শরীয়ত এবং তা পূর্বের সকল শরীয়ত কে পবিত্র কালামে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য গ্রন্থ যা পূর্ববর্তী গ্রন্থ সমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী অতএব বাপনি। আমি তোমাদের প্রত্যেককে নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট কর্মপন্থা দান করেছি যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক উমত করে দিতেন কিন্তু তিনি এরূপ করেননি যাতে তোমাদের যে ধর্ম দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা নিতে পারেন সুতরাং তোমরা কল্যাণকর বিষয়সমূহের দিকে ধাবিত হও তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে বিষয়ে তোমরা মত বিরোধ করেছিলে সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আর ওইসাদ হয়েছে অমাইয়াবল ইসলামিদিন আহুয়াফিল আিন আল খা সিন আর যে কেউ ইসলাম ব্যতীত তা কখনোই তার নিকট হতে গৃহীত হবে না এবং বিশ্বাস করি কেউ যদি কোনো একজন রাসুলের রিসালাতকে অস্বীকার করে তবে তার ইমান বিশুদ্ধ নয় পবিত্র কালামে মাসিদে সুরায় বাড়ার দুই শত পঁচাশি নম্বর আয়াত এরশাদ হয়েছে তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ইমান এনেছেন এবং মুমিন তারা সবাই আল্লাহ রূপর তার ফের উপর তার কিতাব সমূহের উপর এবং তার রাসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেছেন তারা বলে আমরা রাসুলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না এবং তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে শেষ প্রত্যাবর্তন এগারো নম্বর আমরা ইমান এনেছি শেষ দিবসের প্রতি কেমন দিবসের প্রতি ইমান এনেছি সেই দিনের প্রতি যেদিন হিসাব গ্রহণের জন্য আল্লাহ সকলকে পুনরুত্থিত করবেন সেই দিন মোমিনগঞ্জ জান্নাতে যাবে আর কাফিরা যাবে জাহান নামে আমরা বিশ্বাস করি আল্লাহ মুস্তিকদের জন্য জান্নাতকে হারাম করেছেন আরও বিশ্বাস করি গুনাহগার মুমিনদেরকে আল্লাহ ইচ্ছা করলে নিজ দয়ায় ক্ষমা করে দিবেন অথবা তাদের গুনার কারণে তাদেরকে সাময়িক শাস্তি দিয়ে নিজ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন বারো নম্বর আমরা তাগ উপর ইমান এনেছি ভালো মন্দ যা কিছু ঘটে সবই তাকদিরের লিখন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ সকল কিছু নির্ধারিত করে রেখেছেন তিনি সকল কিছু লিখে রেখেছেন আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না যতক্ষণ না তার রিস্ক পূর্ণ হয় এবং তার নির্ধারিত সময় শেষ হয় আমরা বিশ্বাস করি আল্লাহর লিখিত তাকদিরের বাইরে গিয়ে পুরো মানুষ ও জিন জাতি একত্রিত হয়েও একজন ব্যক্তির চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না তাকদিরে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই ঘটবে এর কমনা বেশিও না কলম উঠিয়ে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গেছে আমরা তাকদিরের উপর সেভাবে ইমান এনেছি যেমনিভাবে ভাবে বর্ণিত হয়েছে কোরআন সুন্নাতে আমরা বিশ্বাস করি আল্লাহর নির্ধারিত তাকদিরের উপর ওমিনকে সন্তুষ্ট থাকতে হবে আর যে সন্তুষ্ট থাকবে তার জন্যেই আল্লাহ সন্তুষ্টি আর যে অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি তেরো নম্বর তাকদিরের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন এবং বান্দা তার কর্মের ক্ষেত্রে স্বাধীন ও সিও কর্মের উপর তার হিসাব হবে আমরা বিশ্বাস করি আল্লাহ সকল কিছু করতে সক্ষম তিনি যা চান তাই করেন তার আদেশ ও নির্ধারণ ব্যথিত এই জগতে কোনো কিছুই হয় না আমাদের আকিদা আহলুসুল্না জামা আকিদা কাদ্রিয়া ও জাভরিয়া ফেরকার আকিদার মধ্যবর্তী কাদ্রিয়াগণ কর্মকে বান্দার সাথে সংশ্লিষ্ট বলে তাকদীর্ক অস্বীকার করে এবং সৃষ্টিকে তার নিজ ভালো মন্দ কর্মের স্রষ্টা বলে বিশ্বাস করে জাবরিয়াগণ বান্দার কর্মের স্বাধীনতাকে অস্বীকার করে এবং বান্দাকে ভালো কর্মের ব্যাপারে বাধ্য মনে করে আহলুসুন্না জামা আর আকিদা এই দুদলের মধ্যবর্তী ১৪ নম্বর আমরা সালফেস আলিহীনের আকিদায় বিশ্বাসী তারা বলেন ইমান হল অন্তরে বিশ্বাস মুখে সত্যায়ন বাহ্যিকভাবে আমল করার নাম রবের আনুগত্যের মাধ্যমে ইমান পারে রবের অবাধ্যতার কারণে ইমান কমে পনেরো নম্বর মোমিনদের গুণা ও পাপের ব্যাপারে আমাদের অবস্থান মধ্যবর্তী আমরা খারেজদের মতো বিশ্বাস করি না তাদের মতো ও কবিরা গুনহকারী মুসলিমদেরকে কাফির বলি না আমরা মুরজিয়াদের মতো বিশ্বাস করি না তাদের মতো বলি না যে পাপ কখনোই ইমানের ক্ষতি করে না চাই তা যত বড়ই হোক না কেন আমরা মতাজিলাদের মতে বিশ্বাস করি না তাদের মতো বলি না যে গুনহগার মুসলিম ইমান ও কুফুরের মাঝে অবস্থান করে আমরা সদাচরণকারীর জন্য আল্লাহর রহম ও করুণার আশা করি আমরা বিশ্বাস করি সাধারণ গুনাহকারী মুমিন মোমিনই থাকে আমরা মোমিনের গুনার বিষয়টি আল্লাহর প্রতি সোপরদ করি আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন অথবা তিনি চাইলে তার দয়ায় তাকে মাফ করে দিবেন আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময় ষোলো নম্বর আমরা বিশ্বাস করি সকল সাহেবই মর্যাদাবান তাদের কারো ব্যাপারে আমরা সীমালঙ্ঘন করি না সকলকে আমরা অলার বন্ধনে আবদ্ধ মনে করি আমরা তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি তাদের ভালোবাসি তাদের সদ্গুণাবলীকে উল্লেখ করি তাদের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকি তাদের মধ্যকার সংঘটিত বিবাদ নিয়ে আলোচনা থেকে বিরত থাকি তাদের মর্যাদার স্বীকৃতি দান করি আমরা বিশ্বাস করি তারা সকলেই বিশ্বস্ত নির্ভরযোগ্য সকলেই সত্যের মাপ কাঠি আমরা বিশ্বাস করি সর্বোত্তম সাহাবি হলেন আবু বকর রাজি আনহু অতপর অমর তারপর আসমান তারপর আলী রাজি আল্লাহু আনহোম তারপর আশারাতুল মুবশিরিন অবশিষ্ট সাহাবি সাদ সাঈদ তল্লা জুবৈর আবু আবৈদাহ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আল্লাহু তারপর আহলুল বদর তারপর বাই আতের দেওয়ানে অংশগ্রহণকারী সাহাবি বৃন্দ তারপর অন্য সকল সাহাবি রাজি আল্লাহ আনহুম আমরা রাসুল সাল আলী আসাল্লামের পরিবারকে ভালোবাসি পরস্পরে আমরা সবাই ওলার বন্ধনে আবদ্ধ আমরা তাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করি না আমরা তাদের মর্যাদা ও নৈকট্য সম্পর্কে বিশ্বাস রাখি আমরা রাসুল সাল্লু আলীম আসাল্লামের সম্মানিত স্ত্রীগণ ও মূল মিনীন্দেরকে ভালোবাসি তাদের সীয়মর্যাদায় ভূষিত করি রাদি আল্লাহ আনহুন না জামিয়া সতেরো নম্বর গুনাহের কারণে অথবা কুফর নয় এমন কোনো গুনাহকারী আহলে কিবলাকে আমরা কাফের বলি না তাকে তাকফির করি না কিন্তু সে যদি উক্ত গুনাহকে হালাল স্বীকৃতি দিয়ে করে তবে ভিন্ন কথা কোনো ব্যক্তি জরুরিয়াতে দিনের কোনো একটি কর স্বীকার করলো অথবা উম্মার এজমায় বর্ণিত কোনো হারামকে হালাল করলো কিংবা কোনো হালালকে হারাম করলো অথবা আল্লাহ বা তার রাসুলকে গালি দিল রুশ পরিধান করলো কিংবা কোরআনের অসম্মান করার মতো এমন কোনো কাজ করলো যে কাজ কেবল কুফুরিকেই প্রমাণিত করে তবে ক্ষেত্রে আমরা আহলুস্না জামা আর নির্ধারিত পন্থা অনুযায়ী যার মাঝে কুফরির শর্ত পাওয়া গেছে এবং কাফের হওয়ার প্রতিবন্ধকতা শেষ হয়ে গেছে তাকে আমরা কাফির সাব্যস্ত করি এবং তাকফির করি আমরা সেই পন্থারই অনুসরণ করি যেই পন্থা উম্মর সালফে সালিহিনের সত্যায়ন ও কার্যকরণ থেকে প্রমাণিত ১৮ নম্বর আমরা উলিয়ায় ক্যারামের কারামতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি প্রত্যেক মুমিনি আল্লা রী তবে আল্লার অধিক নিকটবর্তী ও তার নিকট অধিক সম্মানিত সেই ব্যক্তি যে অধিক তাকুয়াবান যে ব্যক্তি কিতাব শুননার অনুসরণে অধিক অগ্রসর যার মাঝে আমরা কোন কারামত প্রত্যক্ষ করি তার ব্যাপারে লক্ষ্য করি যে তিনি কি কোরআন শুননার যথাযথ অনুসারী কিনা যদি তিনি কোরআন শুননার উপর অটল থাকা কোনো ব্যক্তি হন তবে তার থেকে প্রকাশিত বিষয়টিকে আমরা কারামত বলে সাব্যস্ত করি আর যদি এমনটা না হয় তবে তার থেকে প্রকাশিত বিষয়টিকে স্রেফ এস্তের রাজ বলে সাব্যস্ত করি যেমনি জাদুকর ভেল্কিবাজদের ক্ষেত্রে দেখা যায় যা তাদের নিজেদের জন্য এবং তাদের দ্বারা আকৃষ্টদের জন্য ফেতনা শুরু উনিশ নম্বর আমরা বিশ্বাস করি আল্লা ব্যথিত অন্য কেউ গায়ব জানে না আল্লাহ তালা গায়বের কিছু সংবাদ আম্বিয়া আলি সালামদের জানিয়ে দিয়েছেন আর যে মানুষ বা জিন গায়েব জানার দাবি করে সে মূলত আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আমরা কোনো গণক জ্যোতিষী জাদুকরের নিকট গমন করি না তাদের সত্যায়ন করি না বিশ নম্বর আমরা বিশ্বাস করি যে সাধারণ কবিরা গুনাককারী মুসলিম এই স্তরের গুনার পরেও মুসলিম থাকে এমন মুসলিম যদি আল্লাহর সাথে শিট না করে থাকে তবে অবশ্যই গুনার কারণে সে জাহার নামে চিরস্থায়ী হবে না তার ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন যদি তিনি চান তাদেরকে ক্ষমা করে দিবেন আর যদি তাদেরকে শাস্তি দিতে চান তবে তাদেরকে শাস্তি দিবেন একুশ নম্বর আমরা বিশ্বাস করি মুসলিমদের মধ্যকার নেককার ও বৎকার নেতৃত্বশীল ও সাধারণ ব্যক্তির পিছনে নামার শুদ্ধ তাদের মধ্যকারকেও মৃত্যুবরণ করলে আমরা তারা যায় শরিক হই তাদের দ্বারা জবাইকৃত জন্তুর গোস্ত বক্ষণ করি আমরা বিশ্বাস করি যে মানসল্লা সালাতানা বা তাকবালা কবিল আকালা আকেলাহাতানা ফাজা আলিক মুসলিম যে আমাদের নামাজ পড়লো যে আমাদের কেবলার অনুসরণ করল, যে আমাদের জবাইকৃত জন্তুর গোস্ত খেল সে মুসলিম কোনো মুসলিমকে আমরা ততক্ষণ পর্যন্ত কুফুর নিফাক সিরকে লিপ্ত বলি না যতক্ষণ না তার থেকে কুফুর নিফাক সিরকের কোনো আলামত প্রকাশ পায় আর মুসলিমদের গোপন অবস্থাকে আমরা আল্লাহর প্রতি সাপোর্ট করি আমরা বেদাহাতিদেরকে অপছন্দ করি তাদের বেদাৎ ও গোমরাহি থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করি বাইশ নম্বর আমরা বিশ্বাস করি কবরে যেমনি আজাব রয়েছে তেমনি রয়েছে নেয়ামত ক্যামতের দিন সকল মানুষকে হিসেবের জন্য পুনরুত্থিত করা হবে কোরআন সুন্নায় বর্ণিত বিষয়ের প্রতি আমরা ইমান এনেছি ক্যামত দিবসে মিজানের পরিমাপ আমল নামা প্রকাশের প্রতি আমরা ইমান এনেছি আমরা সিরাতের প্রতি ইমান এনেছি যা জাহান্নামের উপরে স্থাপন করা হবে যার উপর দিয়ে মুমিন ব্যক্তি তার ইমান বা আমলের পরিমাপ অনুসারে দ্রুততার সাথে অতিক্রম করবে আমরা হাউজে কৌসারের প্রতি ইমান এনেছি ইমান এনেছি সাফাহাতের উপরে আমরা বিশ্বাস করি জান্নাত সত্য জাহান্নাম সত্য উভয়টি অস্তিত্বে রয়েছে এবং কখনো এ দুটি ধ্বংস হবে না আমরা বিশ্বাস করি ক্যামতের দিন মুমিন বান্দা কোনো ধরনের সমস্যা ব্যতী রেখেই তাদের প্রভুর দর্শন লাভ করবে তেইশ নম্বর আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ আল আমিন নাজিল করেছেন কোরআন আল্লাহ কালাম কোরআন মখলুক নয় কোরআন মহান আল্লাহ থেকে প্রকাশিত এবং তার কাছে প্রত্যাবর্তন করবে এই কোরআন তিনি মাধ্যমে আলী আসাল্লামের উপরে নাজিল করেছেন ২৪ নম্বর আমরা বিশ্বাস করি কোন সৃষ্টি মানুষ জিন জীবিত মৃত এবং কবরের নিকট সাহায্য চাওয়া এবং তাদের ক্ষতি বা উপকার করার শক্তি আছে এমন মনে করা শির আল্লাহর সৃষ্টির মধ্য হতে কোনোটিকে তাকে পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা জায়েজ নয় সুন্না বিরোধী পন্থায় কবর বানানো কবরের উপর গম্বুজ বানানো কোনো উঁচু নিদর্শন স্থাপন করা কবরকে জিয়ারতের স্থল বানানো বিদাত শরিয়াতে এমন করা নিষিদ্ধ এই মন্দ কর্মটি আরও বড় কোনো মন্দে রূপ নেওয়ার আগেই আমরবিল মা আররুফি আনিল মুের মাধ্যমে এগুলোর উচ্ছেদ করা ফরজ পঁচিশ নম্বর আমরা বিশ্বাস করি কেমত অবধি জিহাদ চলতে থাকবে কোনো ন্যায়পরায়ণের ন্যায়পরায়ণতা কোন জালিমের জুম জিহাদকে নেতৃত্বশীল বা সাধারণ মুসলিম সাথে নিয়েই হবে। চাই তাদের মধ্য হতে বৎকারী হোক না কেন আমভাবে জিহাদ ফর্জকে ফায়া যখন প্রয়োজনীয় সংখ্যক লোক তা আদায় করেন বাকিদের উপর থেকে গুণাহ রহিত হয়ে যায় আর বিশেষ তিনটি অবস্থায় জিহাদ ফর্জ আইন হয়ে যায় এক যখন শত্রু বাহিনী। মুসলিমদের সাথে ওয়ালা বা বন্ধুত্ব বজায় রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে শত্রুতা করেন এমন শরে আমির যখন জিহাদের জন্য বের হতে বলেন তখন আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে যায় তিন যখন শত্রুরা মুসলিমদের কোনো ভূখণ্ডে আক্রমণ করে অথবা যখন শত্রুরা মুসলিমদের দিন জান, মাল সম্মানের উপর হুমকি হয়ে দাঁড়ায় তখন জিহাদ ফর্জে আইন হয়ে যায় আর বর্তমান সময়ে জিহাদ ফর্জে আইন ২৫ নম্বর আমরা বিশ্বাস করি মুসলিমদের সাহায্য করা সরাই ফরজ চাই তারা যতই গুনাগার হোক না কেন বা আমলের ক্ষেত্রে তাদের যতই ঘাটতি থাকুক না কেন তারা আমাদের দিনই ভাই তাই তাদের সাহায্য করা আমাদের জন্য অপরিহার্য আল্লাহ বলেন তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য আমরা বিশ্বাস করি মুমিন মুমিনের বন্ধু আর কাফির ও মুনাফিকরা পরস্পরের বন্ধু কেউ যদি কাফির মুরতাদ ও মুনাফিকদের বন্ধু হিসেবে গ্রহণ করে তবে সে তাদেরই একজন বলে পরিগণিত হবে আল্লাহ তালা বলেন অময়া তালুম মিঙ্কুম ফাই মিনহুম তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে আমরা বিশ্বাস করি মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য করা কুফুরি যে ব্যক্তি মুসরিকদের জোর জবরদস্তির শিকার হওয়া বা কোনো জরুরত থাকা ব্যতীতই মুশরিকদের মাঝে বসবাস করবে সে গুনাগার রাসুলসাল আলী আসাল্লাম তার থেকে দায়মুক্ত ২৬ নম্বর আমরা বিশ্বাস করি তাওদুল হাকে মিয়া তাহিদের একটি মৌলিক ভিত্তি এটি তাহিদুলা ও ফরোজ ইবাদতের অন্যতম একটি অংশ যে কেউ আল্লাহর বিধানের পরিবর্তে কোনো বিধান প্রণয়ন করল সে কুফরি করল সে মুর্তাদ হয়ে গেল সে মিল্লাত ইসলাম থেকে বেরিয়ে গেল যে বিচারকগণ সব ক্ষেত্রেই আল্লাহর নাজিলকৃত বিধানের বিপরীত বিচার করে তারা কাফের জালেম ও ফাসেক যেমনি আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র উল্লেখ করেছেন তারা মুরতাদ যদিও তারা দাবি করে যে তারা মুসলিম কারণ তারা আল্লাহর শেরিয়তকে বাদ দিয়ে মানবরচিত সংবিধানকে গ্রহণ করেছে এবং আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীত বিচার ফায়সলা করেছে আমরা বিশ্বাস করি মুসলিম ভূখণ্ডগুলোতে আক্রমণকারী আগ্রাসী বাহিনী আল্লা শেরিয়তকে বাদ দিয়ে ভিন্ন সংবিধান প্রনেতা আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীত বিচার ফ্যাসালাকারী ও মুসলিম ভূখণ্ডের মূর্ত শাসকদের প্রতিরোধ করা সকল মুসলিমের উপর ফর্জে আইন প্রত্যেক মুসলিমকে তাদের বিরুদ্ধে জিহাদে নিয়োজিত হতে হবে আল্লাহ কারো উপর সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যে ব্যক্তি হাত দ্বারা জিহাদ করবে সে মুমিন, যে ব্যক্তি জিহবার মাধ্যমে জিহাদ করবে সে মুমিন, যে ব্যক্তি গোপনে পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে জিহাদ করবে সে মুমিন যদিও এটি দুর্বলীমান কোনো ব্যক্তির জন্য আজ জিহাদ থেকে পিছিয়ে থাকার কোনো রকম ওজোর নেই কোনো সুযোগ নেই কোনো অবকাশ নেই তবে যারা অপারুক তারা ব্যতীত যাদের সবাই ওজোর রয়েছে তারা ব্যতীত যেমন অন্ধ খোড়া রুগ্ন হতদরিদ্র যারা এমনই দুর্বল যে কোনো কৌশল তারা অবলম্বন করতে পারে না যারা সাহায্য করার মতো কোনো পথ পায় না এই সকল ওজরগ্রস্ত ব্যক্তিরা যখন দিনের কল্যাণ কামনা করে তখন তারা অপারগতার কারণে জিহাদে অংশগ্রহণ করতে না পারলেও তাদের গুণা হবে না কিন্তু সক্ষম ও সামর্থ্যবান মুসলিমগণ সবাই নিজের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত আঠাশ নম্বর আমরা বিশ্বাস করি কিতাব রসুল্লাহমরাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে কোরআনকে আমাদের পথ নির্দেশক হিসেবে আপনাদের সুবিধার্থে আমরা আকিদার এই মৌলিক আলোচনাটি পিডিএফ আকারে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যাদের প্রয়োজন হয় ডাউনলোড করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক আকিদা নিয়ে জীবনযাপন করার এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আন ও আখিরত আওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলহমিন